الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومعستهن بسنته واهتدى بهديه وصلت بمسلكه ونهدى بمنهجه وصل بصلاته والذكى بالذكاة والصام بالصوم وحج بحج واعتمر بعمرته وصلت بمسلكه إلى يوم الدين وعلى, وعلى أصحاب يجمعين إلى يوم الجيد أما بعض فقد قال الله سبحانه وتعالى بعد عوض الإله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أتاكم الرسول فخذوا وما نهاتم عنه فانتروا واتقوا الله إن الله سبيل لطاره وقال رسول الله صلى الله عليه وسلم تردت فيكم عمرين لم تذلوا ما تمسدتم بهنا حساب الله و سنتي كما قال عليه الصلاة والسلام منذ رمضان الفوري اي سوال مكي افضل كعبارو عمار تقفكي ايجيسو بالصلاة الله رب العالمين আমাদের এই রমজানের সমস্ত আমার ইত্যাদে গুলি যেন কবুল করেন বন্যাল্লাহ আবার আপনাদের স্মরণ করে দি শাহাদিনের সেই চরিত্রের কথা ছয় মাস রমজান যাওয়ার পরে আল্লাহর দরবারে কাঁদতেন আল্লাহ রমজানে যে সমস্ত ভালো আমল করার সুযোগ তুমি ছিলাম এটাকে তুমি কবুল করিলাম কয় মাস কাঁদতেন রমজানের কথা ভুলিয়েছেন নাকি দরকার ওদিনে ছয় মাস ছয় মাস যখন শেষ হতো আবার কাঁচ আল্লাহ তুমি আমাকে সামনের রমজানের সৌভাগ্যবান ব্যক্তি করে দি অর্থাৎ রমজান যেন আবার আমি পাই বন্ধুগণ এজন্য আপনার কথা রমজানের শিক্ষা গ্রহণ করেছেন পাট অর্থ নামাজ বা জামাতের পড়া হারান থেকে বিরত থাকা হালালের দিকে অগ্রসর হওয়া আল্লাহর আদেশ এবং নিষেধকে মানে চলা তাপয়া যে অর্জন করেছেন তাপ অর্থ আপনাদের বলেছিলাম যে ভারত আল্লাহর আদেশ আল্লাহ রাফিরের আদেশকে মানা এবং আল্লাহ আল্লাহ রাফিরের থেকে বেঁচে থাকা এটাই বলা হয় তাপয়া এই যে শিক্ষা যখন আমরা করতে পেরেছি মহানের জন্য আমাদের বাকি আর এই মাস সেই শিক্ষার উপরে আমাদেরকে অনর এবং অবিচার জন্য রাখেন আল্লাহ আজকে আমি একটা বিষয় আপনাদের কাছে আলোচনা করছি করবো সেটা হচ্ছে কি সেই বিষয়টাকে আমার নির্বাচন করার কিছু কিছু কারণ রয়েছে তারা আপনাদের কাছে বিষয়টা আমি ঘোষণা করে চেয়ে বিষয়টা আমরা সেই অবিত্তির অবশূণনা শূন্যতের পাবন্দি শূন্যতের অনুসরণ এবং অনুকরণ করা বার্তামাত্র কবির কিতাবই অ শূন্য না কিতাব কোরআন এবং হাবিফের একনিষ্ঠ আমি খাবি হয়ে যাব এর আমি অনুকরণ অনুসরণ করব এই পর্যায়ে সময় খুব সংক্ষেপে আমি আপনাদের পয়েন্ট পয়েন্ট করে কিছু বলবো প্রথমে আর আলোচনা বলে সুন্নতি ইসলামে কোন অবস্থান এর অবস্থান কমত কোন স্থানে এর তারপরে আলোচনা করব এই সূন্য পাবান্দি করার উপরে রাষ্ট্রীয় চলবান কল্যাণ থেকেই পক্ষ থেকে কি দাবি ইস্তার ব্যাপারে কি গুরুত্ব দিয়েছেন এরপরে আসছে যে সুন্দর রেখতে পারা না করলে কি আমাদের ক্ষতি রয়েছে এরপরে যেটা কি কি সংশয় কি কি প্রতিভার দেখে আমরা সৌন্দর থেকে দূরে থাকি এর উত্তর কি এরপরে আসবে একজন সন্ন্যতী ব্যক্তি সরাসরি সবাই বলে আমরা আসতে তার কি কি গুরু অধিকারী হলে একজন ব্যক্তিকে বলবেন আর সত্যি ব্যক্তি হত্যা সন্ন্যতের পাবন্দ্র বুঝবেন এক লোক মুখে দাবি করতে বাস্তবে কি তার হাঁটলে আপনি বুঝবেন যে লোক কি সত্যিই সন্ন্যতির করে এই করলে বলব যে কি করি আমরা সুন্নতির অনুসারী হতে পারব আমি ঘুরে যার কোন বিষয় আপনারা আমাকে ফল করেন কথা আছি আমরা মহান বাপুর আলামী এই তাজ ইসলামকে পরিপূর্ণ করে দেওয়ার জন্য তার নাবি আসবেন না এবং পরিপূর্ণ এবং সবচেয়ে যে উত্তম যে কিতাবিয়ে প্রয়ের করেছিলেন এবং তার নামী পৃথিবীতে উঠছে নার পূর্বে তার দিনকে পরিপূর্ণ করে দিয়েছিলেন এখন এর পক্ষে আল্লাহরুল্লাহ আলামী করেছেন তুলা কম দিন আগামী সব নিয়ে আবাসী পরাধীন তুলা কম অল্প ছিল না আল্লাহুল্লাহ আলামী বিদায় ভাবে আলু যখন সকলকে বললেন আমি দিন সম্পূর্ণ তোমাদের কাছে পরিপূর্ণ করে দিয়েছি পৌঁছে দিয়েছি সবাই বললেন হা তিনি আলবার কাছে আল্লাহ সাহায্য এটা আলোচনায় আগে আপনাদের কাছে করে দিয়েছেন আল্লাহুল্লাহ আলামী তার নাবি বিদায় দিয়ে এই জন্য দিন পরিপূর্ণের আয়াত করে দিন পরিপূর্ণ হয়ে গেছে আমি তোমাদের উপরে এই খুশি হয়ে গেছি এবং ধর্ম চলে একটি ধর্ম ইসলাম এই দীপ্ত কোন ধর্মিত কবল করবেন না ইসলাম সবাই লোক করা ইসলাম সারা অন্য কিছুর মাধ্যমে ভালো কাজ করবে খ্রিস্টান ধর্মের নামে এহলি ধর্মের নামে বৌদ্ধ ধর্মের নামে হিন্দু ধর্মের নামে কেউ আপনার বড় কিছু ধর্ম রয়ে আল্লাহ মোহন করবেন না বন্ধু ধর্ম এরপরে আল্লাহুরা আড়ানি তার নামীকে পরিপূর্ণ করি এরপরে আল্লাহুরা আল্লাহুর আবেদিনের আদেশ এবং রাসুলের আদেশকে তিনি কি করে দিয়েছেন সবার আদ করে দিয়েছেন আমরা বার্থ করি রাতুলের আদেশ আর আল্লাহর আদেশ করোনা সাল্লাহ সার করেছেন যে তোমায় এমন কিছু লোক দেখতে পাবে যারা মার্শাল্লাহ সিংহাসনে বসে আসবে তাদেরকে যখন বলা হবে যে কোরআন এবং কি আমাদের সাইসেরা হবে তখন বলে আমি বলি কোরআন বলি আমি বলি না কিন্তু মনে রাখো আমি এই কোরআন আমাকে দেওয়া হয়েছে অর্থাৎ আমি নবীন যাহা বলি সবই উঠি আল্লাহর পক্ষ থেকেই বলি হওয়া এই রাফুল বর্ণনা করলাম যাহাই বলিতেন আল্লাহ আমি সেই स्वीकृति दान रही है ने ने के के से हमसे काउलिमाला काम जाने আবেশ করেছেন তাহলে আপনার সময় রাগ হয়ে রাগের দুধ করতে করতে হয়ে আমরা রাখব তিনি বলেছেন আমি রাগে দুঃখী সুখী যা সবাই আমরা পক্ষ থেকে বলি সবাই আল্লাহ পক্ষ থেকে আগে তোমরা সবকিছু নিচ্ছি সবকিছু মানবের যে ভাগ করা একটা গিয়ে লাভ নিয়ে রয়েছে একটা মনে করতেন নাকি না যে ব্যবস্থা করতেন আর আমরা আজকে ভাগ নিয়ে খরচ নাকি কত কত ভাগ তারা এখানে রাখুন আগেকে ভাগ করছেন না বরং আমি কোন দিকে আমার ওই ধরনই করতে হবে বিবাহিত এখানে কাউই কোন প্রকল্পে গ্রহণ করা যাবে না একটা আমি বলছিলাম হাজরা আব্দুল্লাহ ওমারের সন্তান আব্দুল্লাতে জিজ্ঞেস করার মনে আব্দুল্লাহ তুমি মনে তামাত্র হওয়া যুক্ত কিন্তু তোমার কিন্তু আমি মনে উমা সেভাবে প্রাপ্ত হওয়া আব্দুল্লাহ নোহমার কি উত্তর দিলেন যে বাবার কথা আমার বাবা সম্পর্কে তো বলেছেন নবীন হলে আমার বাবাই নবীন হতো আমার বাবা সম্পর্কে তো আল্লাহ রসুল বলেছেন প্রত্যেকটাই নবী উন্মাতের মধ্যে মোলহামদ থাকে অর্থাৎ আল্লাহ পূর্বত কি ইলহাম হয়ে যায় কেউ থাকে আমার মতো হাজার গুমার এই জন্য আমি চলতে চাই যে আব্দুল্লাহ নোহমার বলছেন কেউ আব্দুল্লাহ বলতেছেন জামার পিতা অমার যেমনই বলেছেন আগুন এইভাবেই হয়েছে পরবর্তী ওইটাই তারা তারা শুনতে তারা শুনে বলেছেন উনি যেটা বলছেন আল্লাহ পক্ষ থেকে এমন বলেই বলতে চাইনি বললেন এখানে কোন করবে না সেখানে হাবি আল্লাহ ছিলেন জানি যা এখন জানতে পারলাম আমি জানতে পারতাম আমি এখন আমি কেরা হাউস করতাম না আমি রাখি বলেছি হ্যাঁ আমার তো উত্তম আস্তম বা আমি খুব আপনাদের কাছে দিন আলোচনা হয় এই যে আলোচনা করবো আমি যুগে তারা এটাই জানতেন রাত যা করেছেন খুঁটি লাটি কোনটা করতে তারা কোনটা করুন কোনটা করা যাবে কোনটা করা যাবে না এটা তারা বুঝতেন না তারা বলতেন রাত করেছেন কি খুব আমরা করতে হবে এই পর্যায়ে আমরা বলছেন যে তোমাদের কাছে দুইটা জিনিস রেগে যাচ্ছে তার তো কিছু আমরাই তোমাদের কাছে দুইটা জিনিস রেগে যখন পর্যন্ত মেয়েদেরকে সত্যভাবে আত্মীয় ধরে থাকবে তবু তোমরা পথ হবে না সেটা হচ্ছে কিতা কোরআন আর সন্ধ্যা তাহলে আপনাদের কাছে স্পষ্ট যে এবং হাদিফ ছাড়া আমাদের আর কোন বিকল্প পান এবং ইসলামের যে তসলিম ইসলামের যে অতুল মূলত দুইটি আছে কোরআন একটা হাদিফ কোরআন ইসমার এটা হল जा मने कर तुम कुरानीतर आलोक की आज करते ठीक हिजमा जो कुरन हारित आलो के हिजमा जाता कराते ही जाएंगा देवी को सिद्धांत कितु तार विपक्षे एक हरिम चलो ना बीच ठीक है मूलत दुईता पर आल्दार नाम संगे তার রাসুলের নাম তুমি শাহাদ তোমার দিকের স্মরণকে আমি উচ্চ করে দিয়েছি একামাতের মধ্যে জুড়ে দিয়েছি বহু দুয়ার মধ্যে শাহাদাতের মধ্যে যে শাহাদ ইসলাম গ্রহণ করতে হয় আর কি বললাম জগৎপুরের নাম বলবে তাহলে আপনার মুক্ত হবে আসলে কি অবস্থা ছিল তিনি যা করেছেন হুব আপনার আমার জীবনে আপনাকে বাস্তবায়ন করতে হবে এছাড়া যখন দেখবে অনেক কথা বলছে তাদেরকে লক্ষ্য করে বলেছে লক্ষ্য করেছেন হ্যাঁ তোমরা বক্তি পাবে এখন তো আমরা অনেক পরে এখন তো আরো এখন ভাব নাই তোমরা যখন দেখবে না তখন কি করবে ঠিক কিনা তখন তোমরা আবার সুন্দর এবং সাবায় খোলাতে রাজনীতির সুন্দরকে তোমরা মানবে আর অন্য কোন দিকে দেখবে না বলতে বলবে আল্লাহ বলতেন রাউল আপরিটা আমরা চিষ্ট করবে রক রে থাকুন আপনি আবার কি কিন্তু আমরিবী বলেছে অনুযায়ী তারা বলে তাহলে চলবে নাহলে মারা চলবে না ঠিক কিনা এই জন্য আল্লাহ করছেন করে যতই বড় বিদ্যোগ হোক যতই বড় না হোক তার কোনো কথা আল্লাহ একতলাফ হবে না হবে কোন একতলাফ হবে না আল্লাহ রক্তের কথা মানতে গেলে কোন একস্তরফ হবে না যেহেতু মহান উনি আমাদের কথা উল্লেখ করে দিয়েছেন উনি আমাদের সবাই হবে না সবাই সবাই জানি বলতে যারা আপনার দেশের পক্ষ থেকে যারা গোপন হিসাবে যারা আদর্শ খুব আলিমদেরকে এখানে নিয়ে আসা হবে আলিমরা লাগবে আল্লাহ রকমের বলছে তখন আল্লাহ আল্লাহ রসুলের প্রথম দেখুন এর তালাস হওয়া সম্ভব নেই কিন্তু যেহেতু থাকবে না একদিন চলে যাবে উনি অপরাধে মানুষকে কি করবে স্পারের কথা এখানে মতভেদ হলেই বুঝের ব্যাপারে কম বেশ হবে এই জন্য আপনি কম বেশি থাকবেন না লালেনা যা চলতি সেইভিন নাচেরা যাক আমি যা কারণ যান বুঝার চেষ্টা করলেন সেই পারে ছোট থেকে যতই ছোট বুঝব ছোট ব্যাপার না দিনের ব্যাপারে যতই ছোটছে ছোট এই জন্য আমার বলতে যদি ঝগড়া যায় সরস্ব হয়ে যাও আগে তাহলে আল্লাহ আল্লাহ রাখুরের দিকে যাও কোরআন হাদিসের দিকে যাও নাই তুমি তোমার দিকে যাও তুমি তোমার ইমাম দিকে যাও তুমি করো না বন্ধ করে গেছে এক সুতির বলে এটা আর কিছু বলে আসা একই এটা আরেক বলে আসা তাহলে তুমি কোরআন হাদিস করছো তখন বলে নাই যাও জঘন্য লজ্জার কথা আপন আপন মতকে ঠিক রাখার জন্য শব্দ দুর্গ বালি দিয়েছে তারা হতে পারে সে ত্রিশ করা দশ পড়া কোরআন বালি দিয়েছে তুলিশ মোদান তারা আপনার আলোচনাটা না তারা আমি তো করতে চাই না তারা আমাদের থেকে ওয়াই কথা রয়েছে আমি ইমামদের কয়েকটি কথা বলতে চাই সারা একজন এখানে সুন্দরের বাবী করতে বলেছেন এবং নতুন নতুন আবিষ্কার অতি করতে বলেছেন এই পর্যায়ে অনেক কথা নিমাব্দ কিছু কথা আপনাদের উল্লেখ করতে চাই এই প্রথমেই বলবো ইমা আবহানিতা আহমাতুল্লাহ আড়াই কথা ইমা আবহানি তহমাতুল্লাহ আড়াই তার জন্ম একশো আশি দিতে আর কাল হচ্ছে একশো পঞ্চাশ যখন ইমন্দের কথা বলবো বলতে ইন আবহা বি আবহাওয়া করা কি বলেছে এর সবাই জানি সে আমি তুমি পাও সে আমার মে বলেছে হালাল হবে না আমার কোন মাল্লের জন্যে আমার কোন সাজের জন্যে হালাল হবে না কোনছে না জানবে আমি কোথা থেকে এই গ্রহণ করেছি অর্থাৎ এর ভিত্তি করা হয়েছে কি আছে বলেছেন বলেছেন না জানে আপনি গ্রহণ করেন হালাল না হারা আপনাকে এরপর আরো কি বলেছেন হারাম আলহামী এই ব্যক্তি এই আলেম সাহেব এই আমার মাঝাবের মোকাল্ল সাহেব যে আমার মাঝাবের আলেপ হবে বা আমার ফটুয়া যে লেখাপড়া করবে আমার কথা যদি রিসার্চ করবে তার জন্য হারাম সেদিন পর্যন্ত আমি কোন দলীয় দিক থেকে ফটোয়া দিয়েছি না জেনে ফটুয়া দেওয়া ইবাবার কথা বলা হারাম যখন পর্যন্ত না জানবে এর পিছনে কি গরিবের ভিত্তিতে উনি দিয়েছেন বিষয় আলোচনাটা করবো ইমাম আবহানি করা আবার চিন্তু তারপরে আরেকটা করতে হবে কেন কারণ সেই যে কোলা হানিকে ভিত্তিতে তাহলে কথা আছে না বরং অন্য অন্য ইমানদের তুলনায় আশ্রয় গ্রহণ করেছেন সর্বশ্রেষ্ঠ ফাঁকিল তিনি কিন্তু মহাদেশালে অন্য ইমানের ইস্তান গভীর করেছেন এই পর্যায়ে হাসিমা জাবেদ আল্লাহ সাহার বিজয়ের মধ্যে কোন ইনসানের কথা বলেছেন কি বলেছেন إعتقدنا وإعتقد كل ممكن في مادع بالحليم ورحمة الله عليه أنه لو أدردوا حتى ضمنا للسئلة وبعد رحيل الخطر في جمعها من البلاد والشبور ونمر بها لأخذ بها وترك كل فيها في الغانة عبره بيقول يمعبون تشفر في قطر في إنساء في العقيدة ومعين لجمعين في نجيز الحقين কুমযু পর্যন্ত করা হয়েছে এটাকে এক জায়গায় একাত্রী করা হয় এটা ছিল তিনশো শতাব্দীর দিতে বোঝার চেষ্টা করবেন আপনারা তাহলে তখন সম্পূর্ণ শূন্য ভাবি জমা করা হয় নাই রাষ্ট্রীয় ভাবে তিনশো ডিগ্রিতে যে অমর আব্দুল প্রথম রাষ্ট্রীয় ঘোষণাগুলো হাবি ট্যাখাসিত কর তখন বিচ্ছিন্নভাবে তারা ছোট জমা ছিল বলছেন যে তিনি বেঁচে থাকতেন এর যদি তাদের সাত্রি করত তাদের উনি প্রচুর ইতিহাস বলতে গিয়ে বলছেন যে হার অবস্থান দেখি একজন রাই যারা আহাদ তাদেরকে আশাবর হয়েছে শ্রমিক তারিখ বলছেন অন্ধত দিতে অন্ধত বাধারের ইমামলা পরে দিতে সেজন্য তাদের রায় ক্রিয়াতে কম যদি তিনি তাহলে তিন কোটি টিকিয়া এড়ে ফিরে দিতেন এই পর্যায়ে আমরা অনেক সময় ধরিমের কথা না মানলে তাকে ছোট করা হয় যে আবৃত কি বলেন ওই আরা আবহাওয়া ছিলেন যে আবির এবং মহাম্মু বলতে আমি যাই বলি তাই তুমি দেখো খবরদার নিচ্ছে না আজকে একটা ফুটবল কালকে চেঞ্জ করি। কালকে বন্ধু বলি পরের দিন চেঞ্জ করবি তোমার এত চেঞ্জ বন্ধু बहुत ज्यादा क्यों बिहार इमाम से हाथ पे बोली केंद्र के छोटा बीच ठाकुर बुझे বর্তমান খেলা করেছেন পানি করানি করবার মতো করেছেন পান করুন নামাজ নেই আবু মহাম্মানের মধ্যে বলছেন কিন্তু আসলে কি করে মামদুলটা সমাজ করবে খোঁজবা দেবে নামাজটা আবু সেটা শুনে আলোচ করবেন ইমামকে মানলেন ইমামকে মারলেন আকিং রাজা উল্লেখ করেছিলাম এই মহাত্মা করে দেখো আকিংটা একটা জাহিরা সের কাজ বড় বড় সরকার ইমাম মহাম্ম মহাত্মার মধ্যে ওলা সিনহা ওলা সিনহা তুমি এটা তাহলে বন্ধুজন এই জন্য হিমাম মোহাম্মদ হয়েছে তিন ভাগ করে গত ফোটো যেতে এক ভাগের খেলাফ হয়েছে কেন এরপর আছি আমরা ইমা এরপরে আমরা আছি সাতি রানা তুলা আলায় কি এবং সাথে আমার বাবা বাবা আমার করে তৈরি করে তারা আমার কথা আমার কথা দল কিন্তু রাজ গ্রহণ করেন সেগ্রহুলা রায় তিনি ইকাল করেছেন একশো উনআশি আমাদের মানুষ করি ওষিত আমি ঠিক করি সতেরো রায় আমার রায় যে আমার যে যদি মতামত রাজ চাষ পাচার করে তাহলে রায় কথা বলতে বুঝে না আমি একজন মানুষ গুলো করি কিনো করি আমার রায়গুলিকে তোমরা কথা চিন্তা আর্শন না প্রতিটি রায় সেটা সঙ্গে মিলে যাবে সেটাকে গ্রহণ করবে গীতা না পাত্রী মানুষের আবাসার থেকে মতের মাথা থাকবে দিনের কথা বলবে প্রতিদিন কথা গ্রহণও করা যায় সেও দেওয়া যায় একমাত্র রাকুরের কথা বাদ দিয়ে আল্লাহুর করে আরো বলছেন আরো কি বলছেন না কোন না তেরা চল্লেন যদি আমার কিতাব ইমাম মালিকের কিতা কি ওরা ওর আচ্ছা কখন যদি আসাবো তোমরা আমার চাকরি করবার অন্ধ করবো এত বলছে ইমাম আহমাদি ধর যিনি আদিতির সবচেয়ে দূর তার উপরকে কেউ হাবিস বিশ্ব কেউ মনে করা হয়েছিলেন না কোন লড়ে তিনি দশ লক্ষ আর ইমাম বোকাই রহমদের লড়াই ছয় লক্ষ আর এই পরে ইমাম যিনি কি আদির রকমের না কি হাবিস্রাট হাবিষের সম্রাট ইমাদের মধ্যে তিনি বলতে রাত প্রশান্ডেন যে আবার করবে না করবে মালিক করবে গ্রহণ করেছে এখন থেকে তোমরা গ্রহণ করাই আসাই রায় রায় আজ হারি রাই আউজ মতামত ইমাঙ্গুল তুল্লা মত রায় একদিকে রায় একদিকে আমরা কেন আজকে শতদার শতম যে আমরা আছি মোটামুটি আমরা আপনাদের কাছে ইমর সাফিক একটা দিনে মাস করবেন ইমর সাফির যে লগ্নহীন হেমন আলাদা সকল মুসলমানরা ইসম্মা হয়েছে যে কোন ব্যক্তি যদি শুনবাদ পেয়ে যায় বাচ্চা একটা বই পড়ে একটা নতুন সম্মত পেড়ে আপনার কাছে এটা দায় হল কিনা শুনব তাহলে সেটা ব্যক্তির ছেলার জন্য না আমার দেশের গুজবরা করেন না আমার ইমার করেন নাই আমার মাঝাবি নাই এই দুটি আপনার চলবে না হারা সুন্দর কথার সঙ্গে কাউকে কোন কথা তুলনা করে চলবে এই ধরনের ইমাম শাহির রহমদুল্লাহ সবচেয়ে বলছি কোন হাদিস নান্না চাল্লা সব কৌজি কোনটি এটাই আমার কাউজি লোক নেই আমি যদি নাও করি এই জন্যে মালিকী মাঝাবের কিতাব বৈখোভ করে সাতি মালিকের মাঝাবের যদি বৈখোধ করে খানদারি মাঝাবের যদি বৈঠক করে দেখবেন এই ফটুয়াছেন কিন্তু তার বেড়ে গেছেন তার ভিত্তিতে ওই দিন হানিজ পেয়ে আমার কথা হানিজ যদি পেয়ে যাওয়া আমার ফটোয়া ওই কথার ভিত্তিতে এই তিনটি মাঝাবের বই দেখতে পায় আমরা যে তারা যদি ইমামের ফটুয়া মাঝারি হয়নি তবে অনেক আলেনা থেকে আলিমরা এটা করেছেন বলে দেন জায়গায় কোন ফটো কালী মহুমান বাঙালির কোন ফটুয়াকে তারা ওই পাঁচটা মহাপাদের কথা আমি বললাম আমাদের এই লাইফ এটা শুরু করে দিয়ে গেছে এর পরবর্তীগুলো আপনাদের কাছে করব যে বড় সন্ধ্যার পাই ঠিক আছে তাহলে আমরা একমত হলাম যে কোরআন আমাদের দুইটি মাত্র আমাদের হাত রয়েছে কোরআন হারিতে আমাদের একজন আলোরা একটাই দিন আমাদের দুইটা আমাদের একজনই রাখি একজনই রাখি যা নিয়েছেন তাই আমাদের গ্রহণ করতে হবে মনে রাখতে হবে এই পর্যায়ে যে রাসুলের বাণীর সামনে অন্য কোন ব্যক্তির বাণীর কোন বিন্দু পরিমানে মহিল তাহলে আমি হচ্ছে আল্লাহর মা আল্লাহ আমার চান চান কিনা আল্লাহ বলছেন রাসুর আল্লাহ রাখাম তোমরা আল্লাহ এবং আল্লাহ রাসুরের এটা আজ করো অনুসরণ করো অনুতরণ করো তাকে একমাত্র করো তাহলে তোমাদের উপরে আহ্বান দর্শন হবে তাহলে কেউ যদি রাসুলের সংবাদ পাওয়ার পরে ছেলেকে আমন্ত্রণ করে আগে কি পরিবর্তন করে দেয় সঙ্গে সঙ্গে মহানগ্রাণের দয়া এবং মত না দ্বিতীয় নম্বর ফায়দা হাজ করো কেউ যদি রাসুলে একটু করে শুধু মানে তাহলে পাবে সতীশ পথা কি বলছেন কোনো রাখ না তাদের জন্য যদি রাশুরে তোমরা দাস করো তোমরা আমার খেলা আপনার জন্য আব্দুল্লাহ সাহাবিদ একদিন একটা কি বিষয়ে দিচ্ছেন আপনি চিন্তা বলেছেন তোমার চিন্তা বলেছেন যে আমার ভয় হয় আর তোমাদের চলা করে দিলে আর তোমরা বলো আউ বাত তোমার বলেছে রাতুরের কথার সামনে আবেন কথার কোনো মজা নেই অমায়ের কথার কোনো মজা তাহলে কোনো মন তার ইমানদের কথা খুব কবে যাবে এরপরে আজকে আল্লাহ বলছেন যদি রাফুল কিন্তু রাহুলের নিয়ম অনুযায়ী করো তাহলে আপনি হেদায়াত করেন পাবেন না আর আজকে এটাই হয়েছে যখনই আমরা হুজুরের বুজুরগানের ইমামের আর বাধারের কথা ধরে উঠে তখন আমাদের হেদায়তো মানে কি তারা শান্তি থাকবে একটাই দল থাকবে কত দল কত মত কত কিছু তিন নম্বর যদি আমরা কোরআন এবং হানিসের মাই তাহলে ইস্তিফা ইচ্ছা থাকে একটাই দর তোমরা আল্লাহর কিতাব আছে কোরআন এবং তোমরা ওরা একটা তোমরা দল দল হয়ে মানে যদি তোমরা ইউনিয়া ছিল তোমরা তুমি মজবুত করে সাতা সপার তাহলে তোমরা ফোটা যাবে এই লোককে অগ্রাধিকার না নেওয়ার কারণেই এত দেওয়ার সমাবে আমরা বিভিন্ন দলের উত্ত হয়ে গেছি এই জন্য আপনাদের আগমনে আবারও বলছি যখন কুড়ি এবং ইরাকের যুদ্ধ শুরু হল তখন আমার দেশে হজুর সাহেব আমরা এই যুদ্ধটাকে মনে করিল হারাতি মাঝারে আর হারাতিদের যুদ্ধ বুঝাতে বোঝার চেষ্টা করেন ইরাকের তালুকি শক্তি যে একজন বড় তাবুক একজন বড় তাগুক মুসলমান নামে না যে কোরআনকে অনীতি অস্বীকার করে যে কংগ্রেসের এখনো কংগ্রেস এখন যাদের বলেছিল তার এখন যেতে সর্বোচ্চ এই মানি তার পক্ষে হয়ে গেল আমাদের সবাই কেন আব্দুল কালিম জয় কি হয়েছে মাজার হয়েছে মক্কা তার স্নান তার মাজারের আদৌ কুন রয়েছে হিসরান স্বয়ং রকমের কবরকে জিয়া করার উদ্দেশ্যে মদিনা তৈরিতে জিয়া করা আরাম দেওয়া আরাম মদিনার মসজিদকে জায়গ করার হয় তারা আব্দুল কামিল আল্লাহ তার সামনে যে সমস্ত আমাদেরকে শোনাতে যেন তা আল্লাহ তেমন করছোনা তার জন্য মনে করবেন আজকে সুন্নতি ইত্তলা আমাদের বিষয়টা এই রূপরেখাটা আমাদের ঘোলাতে পেয়েছে বুঝিনা আকাশ করে এই জন্য তৃতীয় যেটা সুন্দরের পাবন্দির সাহেবা এরকে পাওয়ার হচ্ছে হাস যখন হাজি মেদা গো সাজী মেদাও মাইক মেধা যখন দেখুন দাদদাদ সংক প বাঙালি লেখক আরো তাই বর্ধমান ইন্ডিয়ার লেখক একজন পড়ে দেখুন তার বই বাগদা ধ্বংসের কারণ ছিল হারাতি সাথী মাঝাবের গণ্ডগোল হারাবি মাঝাবরা সাথে এরাকে হারাতি খাতে ডেকে নিয়েছে বললার সাথীদেরকে ছোট পাও এরা আমাদের বই বিস্তার করে মাঝাবি বিষয় নিয়ে হারাতি খারাপ মুসলমানদের অপেক্ষা হারাতি সাথে না একই দিনে এগারো লক্ষ মুসলমানের রক্তকে করে সড়ককে পায় রক্তের খুঁট বইয়ে গণ্ডগোল গিয়েছিল আজকে সেখানে যখন মুসলমান মহেছে তখন মনে করছি যে রত্ন হয় আপনি বিশ্বাস করবেন না আজকে সোজা যদি এখানে এ হয় তখন কবর ভেঙেছিস কেন সোদিন আমাদের ভারত থেকে একটা কিতা কবর আমার কেন কবর ভেঙেছ তোমরা কাছে হয়ে গেছ করতেই তো ইস্তার কিছু কুবা বাড়াতে বাড়াতে কবর কিছু তখন তিনি আরেকজন দিয়েছেন সেগুলো আপনারা হতে পারে যেখানে সেখানে কবর পিতা করতে বলা হয়েছে তাদের পক্ষ থেকে এটা কি সুন্দর হচ্ছে এটাই জানতে পারা কিংবা কালের তিনি বলেছেন যে ক্ষতানটা বর্ষিত হোক যারা আপনাদের নদীদের খবরগুলিতে এভাবে তিনি স্থান বাড়িয়েছে যেখানে সেটা একটা কি আপনার বছরে একটা ঈদের অনুষ্ঠান করতে তরুণ দাবি করে নিয়েছে এরপর আপনাদের বলবো তরুণদের ফাইদা সেটা হল আসলে ভাতৃত্ব সম্পর্ক বলে উঠবে কারণ ও হল কাদের ও হল ক্রিস্তিয়া মিল নাই দুজনে যখন বলবো তারিখ আছে যখন বলবো সঙ্গে সাদী ছেলে যাবে না তাদের মেয়ার সঙ্গে যাওয়া যাবে না সঙ্গে পঁয়ত্রিশ জামের সঙ্গে যাবে না করা যাবে না ওহা করা যাবে না এটা কি একটি গুলিবিদ্ধ হচ্ছে যে সকলের পুতুল মুসলমানের পিয়ায় গুলিবিদ্ধ হচ্ছে এদের ভাল করতে হবে কিন্তু আমরা বন্ধুত্ব আছে আর কি আল্লাহ বলছেন টাকা অঙ্ক একটা যদি অংশ কি হয় সারাদিদিকে যদি কি হয় দুঃখ পায় তাহলে সমস্ত শরীরে দেখা কি হয় ঘুম বন্ধ হয়ে যায় তা সারা জেগে থাকে সমস্ত মুসলমান জলে একটা অংশমান দিল্লির জনমসজিদে আপনি এই কথা আরো বলেছি ইসরায়েল শহীদ খ্রিস্টানদের বিরুদ্ধে যুদ্ধ করে দিল্লির জায়গায় মিলে হুজুররা আনন্দ করে মিষ্টি বিতরণ করলেন কারণ গৌবান্ধী হিযুদ্ধের ছোট ছিল ইংরেজদের বিরুদ্ধে ছিল। মা করবেন কালি না উল্লেখ করবে আমি অল্লাহ করে না বাস্তব সেটা বলছি হাঁটা যাই মাদ্রাসার আগুন জ্বালিয়েছে সেটা আপনারা উল্লাস করলেন আমরা অহাবিদেরকে লংস তুই হয়েছে মুসলমানদের কারণ কি বলেন কারণ হনি রেজিম উনি মহান উনি অমুক অমুক তুমুক অমুক অমুক অমুক হুমক কারণ সবাই বলতে আছি আপনার ধরে বলতে আছি তরি কাজ তোমরা কি করো ওই বিভিন্ন দল কি হয়ে গেছে আল্লাহ কি বলছেন যাতা দিদি ওয়া ভালোবাসা আন্তরিকতা মানব একটা শরীরের মতো আপনার শরীরের মাথায় কেউ গাড়িদের পছন্দ করেন না করেন না ঠিক না পায়েদের পছন্দ করেন না তুই কারণ প্রাক্তন পাকিস্তানের কি আছে পরিবর্তিত অসুবিধা দিল আপনার মুসলমান ভাই ওজন আপনার শরীরের একটা অঙ্গ বন্ধুবান আজকে সতজরের মনে বিচ্ছিন্ন হয়েছে কারণ কারণে শরীর কাজ ছেড়ে দিয়েছি কি উদ তারপর আবার আপনার বলবো বন্ধু বললো আসিয়া দা ফাই হল কেমন আপনি এক সুপারে করে রাত্রে সুপারিশ হচ্ছে জানতো কেমন দিল্লি রাত না যদি আপনারা উদের কোনো হাতি পান আর বলে আমার মাম বলে না আমার উদ্দেশ্য আমল হয় না আমি বুঝি না জানি না ওদিনগুলো করবেন আর আপনি আপনার আমল করে যাবেন কেমন দিন হবে না এর সঙ্গে আরেকটা বলো কি ফায়দা এর হচ্ছে নম্বর ফাইদা করে পানি কেটে পাবে আমরা আর করি পাই তাহলে রাস্তু এরকম সরণ করতে হবে কোন ব্যক্তি কোন মূল্য হতে পারে না এক মানুষ বলে কিনা তাই বললাম বলে হ্যাঁ তাহলে হ্যাঁ করতে ইমান রে দরিদা যে কারা যায় গাছে আব্দুল্লাহ সাহাবি উমরা এবং আজ সময় কিছু কাটতে আব্দুল্লাহ না তাহলে কার কথা মানব আব্দুল্লাহ নুমার জরুরি সাহি না আমরা চেষ্টা করি করতে কোন জাতি বাড়তি চলবে না এরপরে হল ছয় নম্বরে রাসুলের মহাপ্যাত হবে রাসুলের মহাবাখ আপনি পাবেন অর্থাৎ রাসুলকে ভালোবাসতে পারবেন এবং এই পর্যায়ে আপনি জাননাতে প্রবেশ করতেই পারবেন জান্নার না আল্লাহ মারা হাতদার পিতা তারা হাতদানি যা আমার সুন্দরের করল রসুলের ব্যান করতে হবে পঞ্চাশ জন থেকে সালি এর মধ্যে আসার মোবাস্টেরা আলো তারা মহাসমান আলি আব্দুল আহমিন আব্দুল রাফ আব্দুল না আব্দুলরাও তা এটা মানা যাবে না কারণ আমার আমি কোনো বলতে না করলেন আমার পঞ্চাশ জনের সাহাবীর হালিফকে আব্দুল্লাহ মাসিদ থেকে একটা ভাবনা আছে তিনি বলছেন যে আমরা বলছেন যে আমি তাই নিয়ে একজন সাহাবী নাও নিতে পারবো একজন সাহাবী নাও নিচ্ছে পাবেন নবাজের অবস্থায় হাতি শিখেন কিনা বাকিগুলি তখন যখন দেখে তুলেছেন না কি না আগ যারা দেখেছেন তারা পঞ্চায়েত শক্তিশালী না আপনারা মানুষ একদম প্রত্যেকজন স্বাধীন মানুষের গরিব হয়ে গেছে কেমনি জানেন যেটা আগে এটা পড়ে একটু পরে হতে পারে সকলে এক মাসের দেন করতে হবে বলছেন প্রত্যেকটা যখন পায়ে যখন টিকা তবে আমাদের মাতি মান্ধব এটা করা অসম্ভব কাজ তা তুমি অসম্ভব আমি অফিস করতেন করতেন অসুস্থ করছেন হবে। কাতার বন্দি হয় তোমরা সেভাবে কাঁটার হতে চাও না তারা কাতার বন্দি হয় না করে দেখেন মার্চুসের অর্থ কি তারা সে অর্থ কি রুসের অর্থ করতে রকম বলা হয় প্রাচীর শীর্ষের হারা প্রাচীর সাইকালের জন্য তোমার কাজ রাখবে না দুই জায়গার মধ্যে সাইকালটা লাভ করবে আল্লাহ অসম্ভব দিনের দিন করতেন এবং আপনাদের কাজকে আমার কারণ সুন্নতের কোনো কাজ হবে এজন্য আমার লাগিয়ে যাচ্ছি কোনো ব্যক্তির উপর আমার লাভ না সামনে মুখ মুখোমুখি আপনি আপনার মাঝারের কথা আপনার ইমারের মাথা নিয়ে আসলে বন্ধুদের পরে যেটা হলো রাস্ত বলছেন কাদা হাতা হাতবানি আমি রাস্তা ভালোবাসি বলছেন যে আমার সুন্দর সেই শরীর ভালোবাসতো জানা আর যে আমাকে ভালোবাসতো সে আমার সঙ্গে জানা থাকবে রচরের সুন্নতের সামনে কোন যুক্তি চলবে না এরপর আসি যে এর মাধ্যমে আপনার মাধ্যমে স্মরণ করো আমার সন্দতের পাবন্দ করো ইস্যু খুব তাহলে আল্লাহ তোমাদের ভালোবাসবে ওই কাজ করি তোমাদের পাচ্ছি তাহলে আট নাম্বারে হল আল্লাহ রাসুলের এতে আটের মাধ্যমে কি আল্লাহর ভালোবাসা বল আল্লাহ বলছেন তোমার আট আকা আল্লাহ যে আমার এটা স্মরণ করলো যে আমার স্মরণ করলো সে আল্লাহর স্মরণ করলো না আল্লাহর বললেন আমার কাছে বলুন তোমাকে যান না প্রতিটি অম্মাতি জানলাতে যাবে ইন্দামার আবা যে আবা যারা আব সে আল্লাহ বললেন যে প্রতিটি করলো না সেই যাবে যান না তুই ওমান আসা আমি পাতা আবার যে আমার না পারে মানি করলো আমার আমি পড়ার পর গ্রহণ করবো না সে আমার কি করে সে অস্বীকার করলো সেই যাবে এরপর আপনাদের আলোচনা করব। দেখতে পারছি নাগরিকই ক্ষতি প্রথম ক্ষতি হচ্ছে কি পদ্মতা সে ছবি পড় তবে কিছুটা ভেদায় পরে চরিত্র করে এখানে আমি পাবো না আল্লাহ বলছেন আল্লাহ অর্ডার দিয়ে দেন কোন কথা চলবে না সেটাই মানতে হবে দুদিন হয়নি আসিল দু্লাফার মানি করে না দাঁড়িয়ে রাখলে বমটা বললে এটা হিমা কত হিপমত খোঁজ করি আমরা হিপমত করতেন না হিপমাতো করতেন না করতে হবে বন্ধুখোঁজ এই পর্যায়ে বলতো আল্লাহ বলতেন যে আল্লাহ লড়া ছিল করবে দল যা দর না সেই স্পষ্ট পদভস্ত হয়ে যাবে সেই পায় না দুই নম্বরের প্রতি যা দি আমি তোমাকে ওই কাজে পাঠাবো না যে কাজে রাসুল আছে পাঠিয়েছে কবর কি তিন সাল মানে কোন ইভূর্তি প ভেঙে চোর মার করে নিয়ে অবস্থা আর কবর যদি মোটা কবর প ভেঙে সমান করি এখন আব্দুল কালেম জিন ভেঙে সমান করা যাবে না কারণ তিনি তাই হচ্ছেন আজকে রাসুরের আগের কবরের উপর কিছু বাড়াবে না কবরের বাকি দাঁড়াবে না কবরের চেরাক দাঁড়াবে না কবর আগর বাকি দিদি না কবর পাকা করবে না সবগুলি করি ওই পক্ষে কি করেন কেন করে নাম আপনাদের বলছিলাম কি কিভাবে গুরুত্বপূর্ণ আমার এই সঠিক পথ ওখানে বসে তালাশিলেন খাতা খাতটা একটা দাঁত চাবেন আসে পথে দায়ের পথ অনুসরণ করবে না করলে পাতা পাতলা হবে দলে দলে বিরক্ত হয়ে যাবে তাহলে সুন্দর একটু বা না করলে কি হবে ওই খারাপ দিকটা কি বিভিন্ন দল হলে মরজিয়া দল আমার মধ্যে একটা দলিক দল হয়েছিল আর কিস্তানা বাহাত্তর আমার হলে কুড়ি নরেন্দ্র একটা দল আল্লাহ ছিলেন কি বলেন বাড়ি আমি তাহলে আজকে যেই রাখি কখন কি কোরআন আর হামিদ হ্যাঁ আমাদের প্রতল্পনা পরে আসছি আপনারা ব্যক্ত হবেন সময় যায় তার উপর রাখতে হবে দরে ধরে বিভক্ত হয়েছে আজকে আমার সবকিছুর মূল্য আমরা বিভিন্ন দখল আমি আমার চান বসে আমি আমের তালিকা আমার আমার হুজুর আমি আমার মা যাব আমার আমার মতো হলো যে এরা কিন্তু আপনাদের বললাম যে যদি কোরআন করতে হয় তাহলে বললেন কোনো যান না ইন জানান আবার যে আমার সুন্দর করবে না মানবে না কোনো খেলা করবে সেই হবে আবার সেই হবে সে আমার ব্যাপার হয় তারপর মহবত করি হ্যাঁ আপনাদের বলছিলাম প্রেমিকায় প্রেমিকাকে বলে আমি তো খুব ভালোবাসি সেক্ষেত্রে ভালোবাসি তৈনিক নিয়ে যাই নি স্ত্রী ভালোবাসার পরিচয় বলছেন রাসুলকে ভালোবাসি খুব লাফাই লাফাই ঝাঁপাই দূর করেন কিন্তু সুন্নতের পালন দিন থেকে অনেক অনেক দূরে আর এই নাকি রসুলের সবচেয়ে ভালোবাসত বুঝতে পেরেছেন তাদের রাসুলকে ভালোবাসা রাসুলের সুপারিশে যেমন অনুসরণ করবেন হাউজে তাই যদি খেতে চান আল্লাহ রসুল যখন আমি তাদেরকে চিনবো তারা আমাকে আল্লাহ রাসুল নিজে পানি ঠিক না সংখ্যা বলবেন আপনি জানেন না আপনি মরে যাওয়া করে তারা কি করেছে তারা নতুন নতুন বেলা আচারণ করেছে ভন দান করেছে হারাম কঠিন কাম করেছে নতুন নতুন ফরিয়া চালু করেছে তরিকার পরে তাদের কত বল তৈরি করেছে কত তরি কত তৈরি করেছে বন্ধুগুলো এই জন্যে যে আমাদের সুপারিশ থেকে মারান হবে হালকা তাদের পানি মারান হবে সেখানে ধরে হল যা দুর্বলতা মুসলমানদের শক্তি আছে হাওয়া ছেড়ে দিয়ে যদি মারাই কলকাতা খেলবে ওই বলবে ওই বল চলবে তো যেই জন্ত্রের মধ্যে একটু ওটা পাম্প ছাড়া ফুটবল চলবে না কাশ্মীর মাঠে খ্রিস্টানে মাঠে দেখা হচ্ছে মারবিনিস আর আস্তে মুসলমানের কেউ তাদের তো বাংলাদেশের দুপুর রান্না হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম করা যায় হতো না কারণ এই সরকার আমাদের সরকার চাঁদ দেখা চলবে আমরা হার আমরা প্রথম চাকরি আর এরা বহু পরে মহমদে এগারোশো বছরের পরে মহমদ আব্দুল চলবে না আমাদের সকল হবে শূন্যতের আমাদের বন্ধুগুলো এরপরে বলবো আপনাদের যে এই শূন্য তো করলে আপনাকে ক্ষেত আল্লাহ পরীক্ষায় চলবে আপনাকে আগা হস্তদি আল্লাহ বলছেন দেখি না বন্ধুগণ এই পর্যায়ে তারপরে আধা অব সব তো আজা আপনাদের কাছে আদাব না আদাম না কৃষ্ণের আদাব না মুসলমানদের প্রথম চ যার নাম স্থান তৈরি করে কি করছে যখন নতুন নতুন তৈরি করেছে নিজের মাঝাকে ঠিক রাখার জন্য নিজের মতকে ঠিক রাখার জন্য নিজের তৈরিকার পক্ষে কথা ঠিক রাখার জন্য তখন হারিস নাই তখন জাল হামিজ তৈরি করেছে তার মে হাজিরা কি বিদায় মারা মুসলিম মুসলমানরা যেটা ভালো সেটাই তো যারা কবর বা না ভালো ভালো দেখতে যা হাজব একটা মৌলিক কি বলে ওসুল বাহিনী আমার মতো রহমান করার জন্য অবলম্বন করেছে জাল হাবিফির সপক্ষে এরপর আসেন আপনারা কি কারণে আমরা তোলা করতে পারি না কিন্তু ওই বাদ আপনার দেখে থাকি প্রথম হচ্ছে আমরা হাবিস পই এক বোহমতি রাহমা রাসু বলেছেন সামনে রেখে আমরা বলি বা ধান মানাকে বাবুক মানাবা আপন এখন অসুবিধা নেই তাহলে প্রথম যেটা জাল আর একটা অত্যন্ত দুর্বল মুআ আমার নক্ষত্র সেটাই হৃদয় করসুদীর বাংলাদেশের যত ভালো মানুষ থেকে লেখ করা পুরান্স করে দেওয়ান থেকে চার বছর লেখাপড়া করেছে আমার সামনে হাজিজটা পার এটি একটি অত্যন্ত মনকার দুর্ঘটনা আসবেন এটাই যদি হয়তো আব্দার আবাস মৃত্যুর আজ পর্যন্ত মোটা দায়ে করতেন মৃত্যুর আগের তিনি বিভিন্ন জায়গায় লোক করছিলেন আমি তোলা তো যতদিন তিনি মোটা করেছিলেন তখন কেউ করলে তার হেরাই তুল করে থাকতেন নাকি যেখানে সব মিলে কোন মহিলাকে যেটা শিয়ালের মুখে সেইভাবে সারাবাদের যদি কথা কারণ একটা থাকতে পারে মতে কম বেশি থাকতে পারে এখন এই একটা আমরা খবর করি আছে তো মুখের আছে কোনো খবর নেই এরপরে যেটা আমাদের যুক্তি হল সেটা হল কি জানাতে বলেছে আপনি খালারে তাৎক্ষণ আসলে তাৎপর্য ও আমাদের আমাদের জ্বালানি হল এটা তাৎপর্য বলে আমাদের এটা আজকে রাগের উত্তর দিয়ে দিয়েছি আল্লাহ বলছে মতদের দেখা গেলে যাও আলেন্দ্রের দিকে চলবে না বলে আমার আল্লাহ তারপরে আমরা ওই ঝড় করি কি চাকরি করাতে হবে মজাম্মানা ফরজ কিনা সব মজাম আপনাদের আগের উত্তর দিয়ে গেছিলাম যে সাড়ে চারশো বৎসর সাড়ে চারশো হিজড়িতে গিয়ে মাঝাবি হে সিমা নামে রাহেমান ইমাম মালিক রহমান নাম ইম সাহি রহমান রহমানের নামে সে ইমাম নাম আহমদ রহম্বান তিনি দুইশো ত্রিশ হিদি তেকাল করেছেন দুইশো সাড়ে কত হয় না দুইশো মানে তাহলে থেকে কোন না কি সাড়ে চারশো বছর আগের বছর না পারলে বুঝতেই পারেন তার আগে কিংবা ছিল কিংবা সাহিত্য মাঝাভ ছিল কি মহমদ হামের মালিকের কিন্তু ছিল এরা তুই শুনুন ছিল তারা ঠিক না তারা মাঝা ছিল মাঝে মহামার কোন ইমানদের সময় মাঝাব ছিল না যখন কোনো আজও করে নি আমরা ইমাম মানতেই হবে चाराधाम बंद करूर्ख मानुषर जमे माधाम चाकिल जाए जैसे आगे मिल चीज সেই আলেন যদি মোকাল্লে হয় সেই আলো যদি মোকাবেলে হয় তাহলে তার কখনো না একজন তাকিয়ে করতে পারবেন আমি আম কিছু জানি না আমার গুরু সাহেবও কিছু না তিনি জানা যা যা শুনেছেন তাই তার করা হয় কোন আগে গরিব রয়েছে কিন্তু এই যে মুহূর্তে আপনাকে একটাই মাধ্যমে মানতে হবে এমন কথাও আপনি চাকরি পাবেন যখন তখন করবেন যেভাবে আজকাল চাকরি যখন দেখতে পারবেন পার্থক্য চাকরি হচ্ছে ছাড়া কাউরি কথাটি গ্রহণ করা যাবে হয় আর হয় কাবুল ও কাউলি এরাইল আদিন দলি যখন আপনি কাউরি কথা মানবেন সেটাই বলতে এখন যারা সাধারণ মানুষ तेरे तापिल तब आलिम जीते बोलते जुक्ति खबर कर सबसे बड़ा मुश्किल देखेंपनारा इश्तेहार बंद इश्ते हे बाध रही है भलोबा बुजने क्या सुंदर से कुरान हमीज के रिसार्च कर चलते র কত তা জরিম নিবেন এর ইস্তেহার না। কবর বানা চলবে পক্ষে কত বাংলা এই ইস্তেহাত নেন বি চলবে বিলাম করা চলবে পক্ষে কত বাঙালি হারিস এই রি না बड़ रिश्वास चलते राम भाई देखाले অস্ত্রসিতমের তৈরি হয়ে গেছে কিন্তু আপন আপন পরিবার জন্য আপন আপন ন জন্য আপন আপন বাঁপের আগিরার জন্যে আপন আপন বাঘাবের জন্যে আপন আপন পের জন্যে ইতিহাস রয়েছে কি হয়ে বুঝবেন আপনার ভালো করে বুঝেন একটা কথা যে আমরা একটা উদ্ভাস করি যদি বলি তাহলে যাতে ইমাম ভুল করেছেন আরে অবাস যদি ভুল করতে পারি যদি ভুল থাকে উসমানের যদি ভুল হয় যদি ভুল হয় ইমামের ভুল পারে নবীন বঙ্গশ্রায় কেউ মাসুম এই জন্য আমরা অনেক সময় বিভিন্ন দল বিভিন্ন তরিকার বুজুদের সম্পর্কে আমরা জিনিস কাজগুলি হয় সবাইকেও যেটা হাত ভ্রমণ করবো হাত যেটা ভ্রমণ করবো আর যেটা ভুল সেটা এই যখন আমরা আপন আপন কানে আমরা অবস্থান করতি। তখন হাত ভ্রমণ করতে পারি না মুসলমানদের কি হবে নদীর হাত দেখা যাবে যেখানে হাত সেখানে আমরা থাকি কি না ছোট বলল না যেখানে সেটাই নাম যা আছে তাই থাক কিন্তু আপনার তরিকা কি হবে তরিকার মামলা এই তরিকা ছিলেন মামতে সাইফিনে এর মধ্যে তাহলে जब भी महम्मद कर इमाम इमाम मानस के हिदायतर पद दिल्ली के सहयोगित करना আর আমি মোকাল্লাভ করতে দিলাম আমি পদভ্যস্ত হলাম গুণা রাখলাম কারণ মোকাল্লা যখন করতে দিলে তখন সেই কিন্তু মোস্তাহিম যখন করতে ভুল করলেও তার মেকি আছে কারণ সেই ইস্তেহার বন্ধুগুল এরপরে যদি আমরা যুক্তি খালো করি যে ए, ए, ए, पर बलो जो आनी इमाम कथा मानलें हुजूर कथा मानलें मे आनी रसुलर कथा बातें कारण अपन इमाम के छोटो है तो इमाम के ठीक रखें सम्मान रख लाए रसूल के कठाएं फिर रसूल के कौन दिले अपनी इमाम भूल वानबोनारा बोलते आशे जाबर कारण नारूल के छोटो को मानल रसुल के कठाएं কে দ্বিতীয় পর্যায়ে রাখলেন পরে আজকে রাখলেন না কোথায় নিয়ে গেলেন এ পর্যা আপনাদের একটা এখন আমি সংক্ষেপে যদি বলবো যা দাবি করবেন যে আমি আল্লাহ চুলের অনুসারী এর আলাদি যারা দেখতে পাচ্ছেন প্রথমটাই হচ্ছে রাসুলকে আপনার জিন্দিগির সর্বক্ষেত্রে কদুয়া হাঁটা করা আপনার নামাজে আপনার রোজাই আপনার রাজ্যে আপনার এলাকাতে আপনার পরিবারে আপনার সমাজে আপনার রাষ্ট্রে আপনার অতিথি আপনার ফরেন্টে আপনার রাজনীতি আপনার সবকিছুতেই আপনার শিক্ষা শিক্ষা ব্যবসা বাণিজ্যে সবকিছুতেই রাফুলটা একমাত্র আপনি নমুনা করবেন অন্য কাউকে আপনি উত্তম নমুনা নির্বাচন করবেন না এই কথা যদি একজন বয় এবং কার্যক্ষেত্রে করে বলছেন এই লোক তিনি রাসুলের এক নম্বর গোল দুই নম্বর গোল আল্লাহ সামনে না হোক না আল্লাহ সে মনে হতে পারে না তখন পর্যন্ত রাসুল তোমাকে হাতি হিসেবে না আনতে পারে বাবা মেদ হাকিম রোজার হাকিম হাজার হাকিম অফিসের হাকিম হাকিম আপনার যত কিছু ব্যাংকিং ব্যবস্থা যতভাবে কিছু হাতে এবং তোমার ফেসারাতেই শুধু মেনে যাওয়া না থেকে যদি সেটাকে নাম পারে সে হতে পারে না হতে পারে না তাহলে রাসুলের যে আবেদন কোন কারোর সঙ্গে তার অন্য কিন্তু না তিন নম্বর হল যে যখন ঝগড়া বা বিবাদ হবে বা মতন হাসের তখন যদি সত্যি কোমা মমিন্দার মমিন হক বন্ধুগণ ওরাই ফিরেম্বরে তার সময় কোরআল হামিষের দিকে যাদের মধ্যে কি রয়েছে ইমান রয়েছে কি বলছেন এর থেকে আল্লাহ বলছেন তোমরা তোমার হুতুর বলে একটা আমার হুঁতির বলে একটা তখন তোমরা ফিরে না যারা পরিকার তারা কখনোই করা হয়েছে হুতুর যেতে পারবে না যে যখন না তুমি তোমার হুতুর দেখো আমার হুত না না আমার না ধরে তোমার না থাক না কি বলবে ওরা হাই ফিরে চলো তিন চার নম্বর পরি হল যে রাশেল সবরাল্লাহকে আন্তর্জাতিক নেতা হিসেবে নিয়ে নেওয়া আন্তর্জাতিক বলতে সর্বযুগে সর্বসময় সর্বস্থানে সব বিভাগের অপেক্ষা দিতে পেরেছেন আপনারা অর্থনীতিতেও তাকে নেতা সমাজিত তাকে নেতা মসজিদেরও নেতা পার্লামেন্টের নেতা সব জায়গায় যে নেতা বিশ্ব নেতা তাকে মানতে আপনি বলবেন যে না অর্থনীতি ক্ষেত্রে তখন একটা আলোচনা ছিল না তখন তো ব্যাংকিং ছিল না আমার তো করি আমার নেতা করেছে ওটাই ব্যাংকিং ওই আমার নেতা যে বের রেখেছে ওই আমার এটা হবে না আপনার এইটাকে আপনার বিশ্ব নেতার সঙ্গে খেয়েবেন তার জন্য ঠিক আছে কি হয়েছে এই মুসগুলো কার জন্য না এই তখন না এখনকার দূরগুলি এটা বের রাখা বন্ধুগণ রাসুলকে যদি আপনি এই আন্তর্জাতিককে আমানতে পারেন সর্বংশয়ের ব্যাপারে তাহলে বুঝতে ব্যক্তি রাসুলের ইতিবাচক আছে এই মোট মানসিকতা এই বাস্তবতা এই দীক্ষণে তখনই বক্তব্যে সর্ব অবস্থাতে আপনার এটা প্রকাশ করছেন তাহলে বলছেন আপনি রাসুলের মোট তাদের অনুসারী চার নম্বরে হল পাঁচ নম্বরে হল রাসুলকে কেন্দ্রীয় নাতার মধ্যে কেন্দ্রীয় নেতা বলছেন তো প্রত্যেকটা দলের কেন্দ্রীয় নেতা আছে না যাকে কেন্দ্র করে নেই নিতে গিয়েছে বিএনপির নেতা হলেন জওয়ার রহমান সাহেব আওয়ামী লীগের নেতা হলেন শেখ মুজিবুর সাহেব তারপরে জাতীয় নেতা হলেন সাহেব নেতা সাহেব আপনারা বহু মুক্ত মুক্ত কেন্দ্রীয় নেতা হবে কোন নেতা আমি রাসুলের হোক তাহলে কোন প্রকারী রাসুলের বাণী স্মরণীয় বাণী তাদের বাইরে হয় আমি বলবো এই বাণীটা দেখে কোড়া হিসেবে আছে এই জন্য রাসুলকে যদি কেন্দ্রে নিতে পারে বুঝবী ব্যক্তি তার সর্বক্ষেত্রে বুঝবো ব্যক্তি রাসুলের মুক্তি ছয় নম্বরে হল রাস কথার উপরে অন্য কারণ কথাকে বাদানো দিবে না রাসুলের কথা পেয়ে গেছে সাথে সাথে ছিল এমন শুধু অনেক ভাই আমাদের নিয়তের দরকার একবার আমাকে রাত আটটার এমন পর্যন্ত আলোচনা বলে আমি তাও করবো রাজি না আমি আমার দেশের উদ্যোগে আর তিনি আমাকে বলছেন ভাই আমি কে কোন মাফের চাই মিথ্য বলবেন না তাকে বলবেন কিনা বন্ধুগুলো বন্ধুগণ যদি আপনাকে বলবো যে ঘুরে যায় মাথে বন্ধুগণ রাশিয়ার কথার উপরে কথাকে প্রাণ্য দিবে না একজন ইমামের একটি কথা না বলে পারবেন না হারসিমা একজন যোগ্যতম আল্লাহ আহমান তিনি বলছেন আর একটা করি না সব আর একটা কবি খা আমাদের মাঝার সম্পূর্ণ ঠিক ভুল হওয়ার আশঙ্কা রয়েছে অবাধ না আমাদের মাঝাতে অন্য মাধব সাপি মালিক আমাদের অন্য মাঝার দিগুলি খপা সব ভুল সব সঠিক হওয়ার আশঙ্কা রয়েছে তাহলে মাঝাবে সত্যি না ওই হালিশ কোরআগুলিকে উড়িয়ে দেওয়া হল না ঠিক না এরপরে আরো বলছেন করলে আয়া কিনা হাবি দুঃখাব না তখন ইন্দ্র কোনো আমাদের বাধাদের মোকারে ফা উল্টা হয় তাহলে হয়ে যাবে আরও যখন তাদের অন্যতের কোনো হয়েছে ব্যাখ্যা আমরা যাই আমাদের মহিলাম এরপর দিয়ে কি বলবেন আসলে আমি তুলে নাই কিছু বাদ দল তারা কি ব্যাখ্যা আছে আমি জানি না কি করতে বন্ধুবানের অসুবিধায় সেই হোক আর উমার হোক আর যত বুজুর্গ আমি যদি রাশি রয়ে বলেছেনভাবে একটু আবার তোমার বলো কথা তাহলে নামের কথা কোনো মাঝারির কথা কোনো বুজুর্গের কথা হুজুরের কথা যার হারিসের ভিত্তি টাকি কথা কোন বইমিটি দেশের ওই কথা যা হারিজ দিয়ে যে কথা আপনি দৈনিক সাবেক করে না পারি না তাহলে সে বললেন রাশি সারি নাম এরপরে যে একটা আমাদের দেশ যে হারি যখন তেলি করি না তেল তো না না বুঝে দেখি এরি করি দেখি মুখের কাছে গিয়ে বুঝে আপনাকে বুঝেছিল তার মতো বুঝে নেবেন আদামকে না দেওয়ার ওখানে হলো বৃষ্টি না করা আদিজেন সিঙ্গা কি বলে আর আমার ইমামের কথা পেলাম বা আমার হুজুরের কথা পেলাম বা বাস্তু কিংবা আমল পেলাম আমরা কি করি রাকুরের কথাটা হুজুরের কথার সঙ্গে মিল দেওয়ার চেষ্টা করি আমার হুজুর একটা কার্য বা আমার দেশে একটা কাজ চলতেছে পুলা তো রাসুলের হাদিস থেকে টেনে হেঁটতে তাবিল করে হুজুরের কথাটা ঠিক রাখার জন্য চেষ্টা করি যে আল্লাহ অনুসারী হবে কি হবে ওইটা ের কথা ইমানের কথা বুধিনের কথা অবির কথা রাফুলের কথা সঙ্গে ধরছে কি না ধরলে প্রচনা ঠিক আছে যদি এটা করে এই গেছে যারা খুব কষ্ট করতে রাসুল হামিদকে টেনে হেঁচলে ইমানের কথারের সঙ্গে মিল দেওয়ার করেছে আমি বলবো তারা আসলে বক্তাবে নন যারা কথা রাতুলের সঙ্গে মিলছে কিনা দিল্লিন এই জন্য এটা সবচেয়ে বড় ক্ষতি করেছে মুসলমানদের ও প্রত্যেক দিন বুঝছেন প্রত্যেকের মানুষের তামিল করে তার ইমামের কথার সামনে মিলিয়েছে ইমামের কথা আপনার কথার সঙ্গে মিলামের করে না এরা মোকের রাসুল এরা আপনার অনুসারী লক্ষণা তার বোন আসবেন হাত নাম্বার আল্লাহ রাসুলের হচ্ছে কোন যখন কথা আসুরের কথা তখন কথায় তারপর এরপরে নয় নম্বরে হল হকের সঙ্গে সবসময় থাকবে ও দেখবে না আমার কি দেশ দেখবে না জায়গা দেখবে না হুজুর দেখবে না কোনো মাপ দেখবেন কোথায় হাফ আছে তার সঙ্গে সব নিয়ে হাফ খাই যেখানে হাফ আছে সে শেষ যে দেখবেন সে সব সময় তার গাড়িতে রসুলের এক তোলা হ্যাঁ তার মাঝের মধ্যে মানে সময় সে রচুলের হামিস খোঁজ করে কোন রাচুল করেছেন আমার রাসুল কিভাবে জিরাজ করেছেন এরা আমার কিভাবে চিন্তা করছেন আমার আসল কিভাবে খেতেন আমার আসুন কিভাবে নজ কিভাবে টিকা আচার করছেন ইত্যাদি ইত্যাদি সব কিছু নজরের পরে যৌথ দোয়া তারা বেদা আমরা শুরু করছি এখন কোথায় কোথায় কি ট্রেনে হেঁচরে আল্লাহ রসুল হাবিসকে ওই হুজুট আমাদের দেশের চরিত্র মিলায় ওইগুলিকে এরা কিনা বাস্তবতা বেলা সে রাসুলের সুন্দরের তলাস করে হ্যাঁ সবসময় রাসুলের সুন্দর কোথায় আছে হ্যাঁ আপনি যেটা করলেন লোককে যেটা আপনি যেটা করলেন কেন করলেন আমাকে অনুসারী হবে সত্যি সেটা কখন কি কেমন করলো সত্যি হামিটা আছে না জানার সাথে সাথে আমল কোনোদিকে সবসময় সে বাস করবে সুন্দর কোথায় আছে সে লোক শুরু করবে আর যদি বাংলা বাংলায় পড়ে বাংলায় পড়ে ইংলিশ পাই ইংলিশ পড়ে যে ভাষায় পড়ে সে দেখবেন তার বাড়িতে সত্য তের বই তার বাড়িতে রয়েছে বোকারি বাংলা কিনেছে মুসলিম ঈদ কিনেছে আবুবাউ কিনেছে কিনেছে তিন হাজার কিনেছে নবীন নাটকের বই কিনে নাই চিনি কিনে নাই সৌজালকে কিনে দিয়ে টাকা নিয়ে গেছে বোকারি হাজির সেত কিনা বই বই যা এখানে আমার আলোচনা সেবো কিভাবে তল্স করেন করেন জানেন এবং আমরা তোর চেষ্টা করেন একটাই কত নতুন করেন অন্য কোনো দিকে দেখবেন না সি আর করা নাকি আপনি আল্লাহ রাসুলের মুক্তারি হয়ে যাবেন ধীরে ধীরে আস্তে আস্তে তোমার রাসুলকে মহপত করার আমাদের চৌভিদান করবেন আল্লাহ আল্লাহ তোর রসুলের শূন্যতের তবান দি করার চৌভিক দান করবেন আল্লাহ আল্লাহ কেমন কাছে তোমার আমার ভাই যে প্রশ্ন করেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন তার মধ্যে একটা কথা ইমামদের কথা পাঠ দেওয়ার চেষ্টা এখানকার তো আমি একমত না কারণ ইমামরা তারা কোনো মানুষের যত পেয়েছেন তারা করে ফটো দিয়েছেন আপনাকে আমাকে বলে দিয়েছেন যদি আমার কথা কম বেশ হয় কোন হাঁস মানুষ ঠিক কিনা তিনি মামলেন এই আল্লামা মোহাম্মদ নাসির আবগানি তিনি ইন্তেকাল করেছেন আল্লাপে রান্না তিনি একটা প্রস্তাব লিখেছেন প্রস্তাবটা হলেই তারা একটা কুটির লিখেছেন লেখা তার পোস্ত কোন নতুন এখন সবকিছু করে এক নামে নিয়ে আসে না হরসি হরাতি মালিক যে নামে আছে নাম চলছে নাম নিয়ে ব্যস্ত দেখা গেলে আপনি নতুন পালন করেন আমাকে জিজ্ঞেস না কি না জিজ্ঞেস করবেন না আপনি বলেন কেমন আছেন আপনি কোন মাত্রা না আপনি আমাদের যেটা কথা বলেন সেই যেটা আমরা করতে পারি না আমার আমি দামল করতে চাই হ্যাঁ আমি শিক্ষা ভাই আমি যে আমুল করি আমাদের সামঞ্জলে এমন কোনো শূন্য আমল করা হয় না আমাকে বলেন আমি শুনতে আমুল এটাই মোটামুটি করলাম না আপনাদেরকে এই জন্যে তিনি প্রস্তাব লিখবেন যে ওষুধ যেগুলি মৌলিক কথা যেগুলি তার মধ্যে কোনো সেলাস আছে নামাজ ফর নাচ সুন্দর খেলাবাস নেই নামাজ পাতত নাচ খেলাবাস নেই না মৌলিক কোনো খেলাফ নাই ঠিক আছে তাহলে মৌলিক বিষয়গুলি আমরা করি এক পল্লায় রাখলাম এখন বাকি থাকলো যেগুলি ফরুড়ি না শাখা পোশাক শাখা পোশাকে আমরা দুই ভাগ করি প্রথম ভাব এই যে সমস্ত দুটি একমত সেটা সবাই করে না দুটো সবাই করে মনে করেন চাষ সহায় পড়ে না কেউ বলে চাষ না করলে ওই কিছু করোনি ব্যাপার আছে সাদা পোস্ত সকলে একমাত্র তাহলে ওই পল্লাইকে রেখে দিলাম এটা এগুলি আপনারা বুঝছেন ব্যাপারটা মৌলিক জিনিসগুলি এবং জেগুলির মধ্যে কোনো এক তোলাফ নাই সবগুলি কেউ রাখলাম আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ এরপর যে এখন আসবে যেগুলিকে মতভেদ মতভেদটাকে আমরা আরো দুই ভাগ চেষ্টা অন্যতম একটা প্রস্তাব দুই ভাগে ভাগ করে দেখবো যে কিছু মানে বিষয় রয়েছে যেখানে দুই রকম দুই থেকে মনে করেন হাত আগু দিতে পারেন হাঁটুর দিতে পারেন ওটার সময় হাতের উপরে ঘর উঠতে পারেন হাঁটুর উপরে ঘর উঠতে পারেন যায় গেছে বুঝতে পেরেছেন আল্লাহ কেউ খানা করে কেউ সুহামা করে তাই বারো প্রকারখানা হয়েছে বলছেন শুভানের আগে কিংবার পরে কেউ বলে সুভাখা আল্লাহ কেউ বলে আল্লাহাম মনে করেন কেউ বলে শুভ কৃষ্ণবর্মা রয়েছে হাবি থাকে বিষয় রয়েছে করছেন যে দুই রকমই জায়গা আর সেই হাবি দিলে সারে যেটা করছে সেগুলো সেখানে নিয়ে আসেন কিছু এখন দুই রকম হাবি থাকে ঠিক আছে এখানে আমরা আছি এই পর্যায়ে কারোর সঙ্গে আছে সই হারিসে জয়ী পারিস এখানে আমরা বলি যা সবাই শহীদ সঙ্গে আমরা সকলে একটা পক্ষে যাই তাহলে সহিত চলে আসলাম এখানে ঠিক আরো বাদ গেল যা কি দরিল নেই আর যার ভিত্তিতে দরিব হাবিস বনকার হাবিস জাল হাবিস মহার ক্ষেত্রে না তাহলে এই যদি পদক্ষেপ নেয় তাহলে আছে কোনো নামের যে যা যদি পদক্ষেপ নেওয়া যায় কিন্তু আল্লাহ যদি করেন তাহলে সম্ভব না হলে সম্ভব না নেই কারণ বদসা আমরা বলব যে ভাই আসুন প্রত্যেকে আমরা যে যেখানে আছি যেই নামে নাম চেঞ্জ করা নিয়ে না অনেকে বলে সেদিনকে একজন আমাকে বলছে যে ও সাপী ছিল সাপী মাঝাবের ছিল শুনেন শুনেন ভাই একটা খুব সুন্দর কথা বলে নয় সাপি মাঝাবের ছিল যেদিন হামদানি মাঝাব সে করলো গ্রহণ করলো সেদিনে গোসল করছে বললেন আমি সাথী মাঝারি ছিল আমাদের লোক হান্ডারের মাঝাম করেছে বললাম যে ফকুর কি বললাম তেয়ার করেছে বললাম গোসল করেছে মুসলমান হলে গোসল করে না তোমার করছে মাধার তিন করতে উসকা হচ্ছে ছোট মানুষ কিন্তু আজ করেন না ছাত্র মানুষ তা খুব খুশি তা বললাম দেখো তুমি এটা আনুস্থান তুমি কি আছো কোন নাম চেঞ্জ তুমি সাফি বাদ দিয়েও বা আমাদের লাভ করেছ তোমার আমাদের কোন চেঞ্জ রয়েছে তখন সত্য এই জন্য আপনারা বলবো কথা বলবেন না যে মাত্রা তুই জায়গাতে সাইকুদ্দিন মাঝা ভেঙে নতুন মাঝা তৈরি করতে চাচ্ছে পঞ্চম মাঝার তৈরি করতে চাচ্ছে উমুকটা করতে চাচ্ছে আমাদেরকে হারাতে ছেড়ে সাথী হতে বলছে সাংবাদিক হতে বলছে উমুকটা হতে বলছে বলতে আপনি মাঝা আমাদের বড় বিষয় না বিষয় হলো মন মানসিকতা বিষয় হলো আমাদের জানার ব্যথা বিষয়গুলো আমাদের দুহত করা ব্যাপার ঠিক না। আপনারা কেউ আমি আমরা প্রথম যে আপনাদেরকে বলবো আমার কেউ বলবেন না যায় রয়েছে ইমামরা আমি কেবাই সন্ন্যাসের কথা আপনাদের বলতে চেয়েছি এই পর্যায়ে উদাহরণ দিকে গিয়ে যেটুকু হয়েছে সেটুকুই বলেছি কাউকে আমার লাভ নেই প্রস্তাব নেই আমাদের সকলকে কবল এই আমার ভাইর উত্তর আমি নাই আমাদের দেশে আমার দেশে যেটা প্রস্তাব করেছেন আজ পর্যন্ত খুব শক্তভাবে এই পদক্ষেপ গ্রহণ করা হয় না ছুটাসাটা কিছু ভাই মানে ছিটাসটা ভাবে বা কিছু ছোট ছোট হিসাবে এইভাবে শুরু করেছে কিন্তু এর পদতন্ত্র খুব কম আমি মনে করি আমি আপনাদের কাছে দাবি রাখি আপনারা একদিন দেশে ফিরে গিয়ে আপনাদের মাধ্যমে এই একটা কণ্ঠ শ্লোগান দিয়ে আমরা কোড়া আনতে চাই সে বাংলার জমি শীত মর্তা সম্ভব হবে নাহলে আপনাকে আমি বলি যে আলোচনা আজকে করলাম ঢাকা শহরে বাইকুল কারণের চক্বে আমি আলোচনা করলে এখন পর্যন্ত আমার উপরে হইংস্ত লাইন পাঠক না হয় বম বাস্ত হয়ে আমাকে হেফা করা হবে কাজ যদি আপনারা তখন শ্লোগান খান তখনই আপনারা সাহস করব বন্ধুগো আপনি বলবেন যে কেন আপনি বলে যাবেন হ্যাঁ এটাকে ইসলাম করে নেন আপনাকে প্রস্তুতি গ্রহণ করে তারপরে মাঠে নামতে হবে একা একাই গিয়ে আপনি ঝাঁপ করে মরিয়ে শহীদ হবেন এটা বাদ করবেন এটা শহীদ না এটা জাহান মানে যাওয়ারও হতে পারে তো আল্লাহ বলছিলেন তাহলে পর্যন্ত মুসলিম শক্তি তৈরি না হয় পর্যন্ত ঝাড় করে ঠিক না